सकाल सातल पीस टी बांगल বাংলার বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার মারাত্মক বেদি। হয়তোবা আমরা এটাকে বেদি মনে করছি না অথচ আমাদের অসাবধানতার ফাঁক দিয়ে প্রবেশ করে কুসংস্কার আমাদের সব কিছুকে খেয়ে ফেলতেছে অনুরূপ একটি কুসংস্কার নিয়ে আলোচনা করব। বিবাহ কেন্দ্রিক কুসংস্কার সেটা হলো পাত্রদেখা আর দেখা পাত্রী দেখার নামে যা চলে তা কি ইসলাম এলাও করে আসুন এই গুরুত্বপূর্ণ বিষয় শোনার জন্য আমরা অপেক্ষমান আর আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা স্টুডিও যোগ দিয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয় নিব এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলমদিন সম্মানিত শুধু বলছিলাম যে কুসংস্কার কিভাবে ঢুকছে আমরা হয়তো টেরই পাচ্ছি না আর তার মধ্যে একটি সংস্কার হচ্ছে বিয়ে কেন্দ্রিক কুসংস্কার পাত্রি দেখার নামে যে পিটা হয় সেটি কেমন আমরা কি পাত্রি দেখতে যাই না আমরা যাত্রা করতে যাই কীরকম যাত্রা আমাদের সেখানে কীরকম সাজসজ্জা আমাদের করতে হয় পাত্রি এটা কি গৃহবধু হিসাবে তাকে আনবো না তাকে দিয়ে হাল বো সেজন্য যাচাই করে নেব যে কেমন আমি নিলাম কি হচ্ছে প্রথমেই এ ব্যাপারে আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ বিবাহের বিষয়টি आल्लाह आल्ला रसोल पेश कर एकान जरूरी रही कल्याण जख आल्लाह अल्लाह रसोल नीति के उपेक्षा करम्बन करब भलो मन से कूसंस्कार से हो जाहियत जे जाहियत के रसल सल्लाम विदय हजर भाषण में दुई पायर नीचे रेखे हैं তিনি বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বলেছেন কুল্লো শাহ আমরিল জাহেলিয়া তাহা যত নিয়ম নীতি ছিল সব আমার দুই পায়ের নিচে সেগুলোকে আমি পদদলিত করলাম তখন বিবাহের ব্যাপারে আমরা যদি আবার জাহেলিয়াতকে টেনে নিয়ে আসি তাহলে অবশ্যই যেই নিয়ম যেই নীতিকে রসুল সাল্লাহ আলাইস্লাম নিজে দুই পায়ের নিচে রেখে পা দিয়ে পদদলিত করেছেন সেই জিনিসকে আমরা নিয়ে কল্যাণ মনে করে এটা কখনো হতে পারে না জাহিলেদ যেমন মানুষকে কল্যাণ দিতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লামের দেওয়া নীতিকেও তেমন অমান্য করলে মানুষ কল্যাণ পেতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেছেন ফনকে আহলেহিনা তোমরা বিবাহ করো মেয়ের গার্জেন কে বলে তাদের অনুমতি সাপেক্ষে এই কথাটাই রাসুল সাল্লাহ আলি ও সাল্লাম বিবাহের পূর্বে যে নিয়মনীতি পেশ করেছেন সেটা হলো এই জনৈক সাহাবি আব্দুর দুর্বলতা থাকে। চোখ একটু দেখতে বাঁকা হয় যাকে আমরা এলাকার ভাষায় টেরা বলে থাকি এরকম তাদের চোখে দোষ রয়েছে তো তোমরা বিবাহের পরে দেখার পরে সমস্যার মুখামুখি হবে पूर्व तुम्हारा देखे नसुल्लम तुम विवाह आग्रह परस्पर तुम्हारा आगे जो हाँ मेरा पचंदर संसार चल बुद्धि राखे अनुमतु আল্লাহ রসুল পক্ষ থেকে বলছে দেখে নেওয়ার জন্য বুধই এটাকে বিয়ে করতে না এইরকম একটা অশোষা দিতে পারে কেমন মনে করি নিশ্চিত আপনার কথা ঠিক আসলে দেখে নেওয়ার যে বিষয়টা আসছে আমি এটা দুই ভাবে ভাগ করব এক হচ্ছে অনেকে দেখছেন শরীয়ত মেনে সেখানেও কিছু সমস্যা হচ্ছে আর অনেকে শরীয়তের ধারধারি না যারা যারা বিয়েকে মনে করছেন একটা আনুষ্ঠানিকতা একটা সামাজিকতা তাদের মধ্যে তো আছেই যারা বিয়েকে অ্যাবাদতি মনে করছেন না বা ধর্মীয় কোনো বিষয়ই মনে করছেন না সেখানে তো সেটা মারাত্মক প্রকট আকারে আমরা দেখি যে দেখতে গিয়ে তাহলে এখানে কি শয়তানের সম্ভাবনা থাকবে না হ্যাঁ নিশ্চিত শৈতানের এই জন্যই রসুল ইসলাম শৈতানের রাস্তাকে বন্ধ করেছেন কারণ শয়ান কিন্তু কোথাও এক জায়গায় বসে থেকে মানুষকে দেয় না শয়তান নানা প্রক্রিয়ায় দেওয়ার চেষ্টা করে সে যতগুলো সুযোগ পায় সবগুলোই অ্যাপ্লাই করে কোথাও না কোথাও তার সফলতা আসতে পারে এই আশায় তো শৈতান যখন দেখলো যে এই নারী পুরুষকে যখন আমি বিয়ের আগে মিলাতে পারি নাই একটা বৈধ জায়গাতে আমি তাকে ধোকা দিব সেই বৈধ জায়গাটা হচ্ছে এটা এখানে দুটো দিক রয়েছে বা কয়েকটা বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করি সবাই বলছেন একটা হলো কিছু মানুষ এখনো দিনদারির নামে মেয়ে দেখতে দেন না মনে করেন মেয়ে দেখাটা পারিবারিক অপমান আমার মেয়ে দেখে বিয়ে করতে হবে কেন এটা কোনো কোনো ধার্মিকদের ভিতরে এটা কুসংস্কার মর্যাদার নামেই হোক এটাকে ছোট করে দেখাটা একটা উল্টো কুসংস্কার আমার মেয়ে দেখবে এখন রয়েছে দ্বিতীয় দেখার নামে যে কথা এটা আর একটা এটার মাধ্যমে যে ক্ষতি আমি নিজে আমরা সবাই সমাজে আমাদের কাছে আসে যখন আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে দেখতে যাই তখন মেয়েটাকে সাজানো যায়। যে যে বিয়ে আপনি বলছেন এরকম আমরা অনেক মানুষের বিষয় জানি যে এমন ভাবে দেখানো হয়েছে আনুষ্ঠানিকতা করে দেখেছে যে বিবাহের পরে তার আসল রূপ প্রকাশ পেয়েছে ছেলের বা মেয়ের আসল রূপ প্রকাশ পেয়েছে জসল্লা কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে দেখতে বলেননি যেটা ক্যান্ডিডেট যাকে বিয়ে দেবে তার চেয়ে তার ছোটটা একটু দেখতে ভালো তখন রাতের অন্ধকারে ওই ছোটটাকে দেখিয়ে মানে অনুমোদন নিয়ে ফেলেছে আর বিয়ে হয়ে গেছে পরে যখন এটা প্রকাশ পেয়েছে অতি আনুষ্ঠানিকতা করা একটা রয়েছে যার জন্য দেখা বৈধ সে না দেখে অন্যরা দেখা এটা আমাদের পারিবারিক পবিত্রতা নষ্ট করে এবং ছেলে দেখার অনুমতি দেওয়া হয়েছে পক্ষ থেকে বাবা দেখবে এটা কখনো বৈধ নয় जिब्राइलार नहीं हा जी जाओ जो एट्री तक मुख टा उठिए देखल पर देखी तुम्हें तो व्यक्ति যাকে জিব্রায়েলের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে এ হাদিস করছিলাম তা অবশ্যই যা রাসুল সাল্লা সাল্লামকে দেখানো হলো জিব্রাইলের মাধ্যম দিয়ে স্বপ্নে যে জিব্রায়েল আয়েসাকে নিয়ে যে দেখাচ্ছেন এটা আপনার স্ত্রী তো যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুসংস্কার কোনটা এর মধ্যে তো এক নম্বরে যেটা আমরা বললাম যে আনুষ্ঠানিকভাবে দেখতে যাওয়া এটা একটা কুসংস্কার সাথে সাথে পিতা মেয়েকে দেখতে দিবে না এটাও একটা কুসংস্কার আবার দেখতে যাবে এলাকাবাসী বন্ধু বান্ধব নিয়ে অথচ তার দেখার অনুমতি নেই এটাও একটা কুসংস্কার দেখতে গিয়ে তার আঙ্গুলে একটা এ দিবে আংটি বা একটা ঘড়ি বা একটা কিছু উপ ঢকন বিবাহী হয়নি মোহরি নির্ধারণ হয়নি তার আগে দিয়ে যাচ্ছে দেখেন জাহেলিয়াত নাম लेके কিভাবে নামে এটা একটা কুসংস্কার সাথে সাথে যে এই ভাবে মানুষটার বাড়িতে এতগুলো মানুষ যেতে হচ্ছে আমাদেরকে ছোট একটা বিতৃতে অল্প কিছু জনের জন্য তারপর এই শিক্ষণীয় অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাবো ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত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 शुक्रवार बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सतट टी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 बसा सम्पर्के रही इसलमर अन्य नीतिमाला जानुष्ठान जगे इी लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए যেটি আমাদের শেখ আব্দুল সাহেব বলছিলেন সেটা এই যে আনুষ্ঠানিক ভাবে এতগুলো মানুষ দেখতে আসলো দেখতে আসার পরে যদি মেয়েটাকে তারা বিবাহ না করার একটা সিদ্ধান্ত নেয় তাহলে তারা তার দুর্বল সাইড আপোষে বলতে থাকবে যে কেন আমরা সেখানে আগাচ্ছি না তো যে সব দুর্বল সাইডগুলি বলতে থাকবে এই সাইড গুলি মেয়েটার উপরে গিয়েই এক সময় এটা একটা কারণ হয়ে দাঁড়াবে যে এই মেয়ের একটা বিরাট ক্ষতি তারা করবে বিরাট ক্ষতিকারক এই কথাটা ছড়াবে যে অনেকে এসেছে বিভক্ত করেনি অবশ্যই তার কোনো দোষ আছে তো দেখেন রাসুল সাল আল ইসালামের দেওয়া নীতিকে মেনে নাচললে কিভাবে মানুষের উপরে বিপদ চেপে আসে তারপরে দেখতে গিয়ে এই যে আনুষ্ঠানিকর মাধ্যমে দেখলো যেগুলো জায়জ নয় সেগুলো ওখানে পদক্ষেপ রাখা হয় তার চুল দেখতে হবে তার হা দেখতে হবে তার অঙ্গ দেখতে হবে একজন করে ওই মন্তব্য একজন করে এই মন্তব্য ওই মেয়ে আল্লাহতালার দেওয়া এত একটা সুন্দর একটা ন্যামাত সেখানে একটা পুতুল হয়ে যায় মনে হতে পারে যেন আমরা হাটে গেছি আমরা হাটে গেছি পাত্রী দেখতে যাইনি আল্লাহর এটা নেয়ামত একজন মহিলা আল্লাহ সৃষ্টি করেছেন সে কন্যাকে দেখতে যাইনি আমরা যেন হাটে গেছি কোনো পণ্য দেখার জন্য পণ্যের মতো করে যাচাই করা এবং বিভিন্ন রকমের অশালীন আচরণ করা এটা অত্যন্ত অবমাননাকর যেটা আমাদের জীবনে সম্মানিত শুধু আমরা এটা বলতে পারি যে শরীয় যেটুকু অনুমোদন দিয়েছে সেটুকুই হল কল্যাণকর যেমন শরীয়ত বলেছে পাত্র পাত্রীকে দেখবে এখানে কোনো গায়ের মাহরেম প্রবেশ করতে পারবে না একমাত্র সেখানে যেহেতু পাত্রপাতের নির্জনে একত্রে যাওয়াটাও নিষেধ সেক্ষেত্রে পাত্রীর পক্ষ থেকে মাহরেম বাবা এইরকম লোক একজন উপস্থিত থাকবে এবং সিম্পল দেখা যে দেখাটা শরীয়ত সমর্থন করেছে এটুকু দেখবে তা মনে করেন তাদের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে ওই মেয়েকে দেখার সময় তারা যে প্রশ্নগুলো করেন এর সাথে মানুষের আসলে ধর্মীয় জীবন এটা পবিত্র জীবন এই জীবনের সাথে আর কি সম্পর্ক আল্লাহ আলম সেখানে জিজ্ঞেস করা হয় সে কোন সিরিয়াল দেখতে পছন্দ করেন এই টেলিভিশনের আর ধার্মিক যারা সেখানেও কিছু সমস্যা হয় যেমন ছেলের বাবাও যান আমি নিজেও দেখেছি অনেক বিয়ের অনুষ্ঠানের মানে সেখানে অন্যদেরটা তো বাধা দেওয়া যায় যে না ছেলের এদের দেখা যায় ভাইদের যায় আকাশ থেকে পড়লো এবং সেখানে গিয়ে তাকে ওই মেয়েকে জিজ্ঞেস করা হয় কোন সুরা পারে কোরআন তিলাবাত শোনা হয় হাতের লেখা দেখা হয় এবং নামাজ কয়রা কাত আমি নিজে একটা ঘটনা শুনেছি এরকম অনেক বিষয় অনেক বিষয় অনেক বিষয় আছে কিন্তু আসলে শরীয়ত আমাকে কতটুকু দিয়েছে অনুমোদন কতটুকু শুধু এক নজর দেখে নেওয়া কখন যখন বিয়ের সিদ্ধান্ত হবে আজকে এই বিষয়টাকে আমরা চেঞ্জ করে দিছি কি করেছি যে দেখে পছন্দ হলে তারপর আগেবার এই জায়গায় কিন্তু মূল প্রবলেম শরীয়ত আমাকে যে দৃষ্টিভঙ্গি দিয়েছে দেখার সেটা হচ্ছে যে আগে ছেলের পক্ষের মেয়েরা ছেলের মা হোক ছেলের বোন হোক অন্য যে কোনো মেয়ে হোক সে দেখে পছন্দ হওয়ার পর আর সামাজিক অবস্থান সবকিছু দেখে সবকিছু এক নজর দেখে নিবে এটা হচ্ছে ওই অসহায় মেয়েটা সে অসহায় বলছে এই জন্যে যে তার করার কিছু থাকে না কারণ যারা দিন মানেন না তারা তো উন্মুক্ত ছেড়ে দিয়েছেন তারা তাদের মেয়ে দেখার প্রশ্ন হয় না বোরখা পরে চলেন তাকে দেখতে আসার নাম করে মানসিক অত্যাচার করা হয় মানসিক অত্যাচার করা হয় সে তখন তাদের হাতে জিম্মি হয়ে যায় সে ভাবে আমাকে তো যাওয়াই লাগবে পিতামাতা আমার উল্টে যাবে যদি আমি না যাই যতবার এরকম লোক আসবে ততবার তার লোকের সামনে তাকে যাওয়া লাগেন শুধু এই নয় কিছু কিছু এলাকাতে পাঁচ সাতজন দশজন তো যাই যাওয়ার পরে পুরুষদের যখন সবার দেখা শেষ হয়ে যায় এলাকা ভিত্তিক হতে পারে সব জায়গা তো হতে পারে তারপরে ওই লোকগুলোই বলে যে ঠিক আছে আমরা তো কিছু বললাম আমরা এখন এখান থেকে সরে যাচ্ছি তুমি এই মেয়েকে দেখতে এসেছো। তুমি এবার নির্জনে কিছু তাকে বলো আমরা তোমার জন্য এটা সুযোগ করে দিলাম এরকম এলাকা ভিত্তিক হতে পারে এই কর্ম তো এটাও শোনা যায় যে তাকে আবার নির্জনে বসে কিছু পরস্পর দুইজনকে কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হয় এটা কত বড় একটা নেহা এত অন্যায় কাজ একটা হারাম কাজ সাথে সাথে দিনদার পরেজগার ছেলেদের জন্য এই নীতি এই কুসংস্কার এত কঠিন ও যদি নিজে দেখতে চাই পিতাকে দেখতে দিতে রাজি না হয় দুলা ভাইকে দেখতে দিতে রাজি না হয় বা গ্রামের লোককে যদি দেখতে দিতে রাজি না হয় তাহলে ও থাকতে না। একে একে অসামাজিক বলে বলে বলে করা করা হবে। এই তাকে এবং ভাব মনে হবে যে গোটা গ্রামবাসী বা একটা এলাকাবাসী বা এক শ্রেণীর মানুষ তার উপরে অভিশাপ করছে দেখেন কুসংস্কার যখন মানুষের উপরে ছেয়ে যাবে তখন কত দিক থেকে সমস্যা নেমে আসবে जेटा एक शरियत अनुकूले नई सब जाहियत गिहार कर दर्शक मंडल जेहतु जाहियत सब आनुष्ठानिकावर महिला जाए जुवक बापमा जा धारावाहिक भाव जावा, एक एक एक एक एक एक जावा। एक कुछ देखते गए टाका पसा दे सैकेल घड़ी देवा, देवा, देवा। एग्लो कूसंस्कार তারপরে তাকে নির্জনে দেখার জন্য সুবিধা করে দেওয়া এটাও কুসংস্কার এতগুলো মানুষ এসেছে তার জন্য খাওয়ার একটা বিশাল ব্যবস্থা করতে হবে শেষে বিবাহ হলো না এই খরচটাও হলো মেয়েটার একটা সমাজে বদনাম হয়ে গেল এটাও কুসংস্কার এইসব কুসংস্কার আমাদেরকে জরুরি ভিত্তি ত্যাগ করতে হবে সংস্কার এবং মহাপাপ প্রতি লক্ষ্য করলে এমন কোন একটা হাদিসের বাক্য প্রমাণ করে না এমন কোন করন মজিদের একটা বাক্য প্রমাণ করে না যে মেয়ের পিতার সামান্যতম কিছু খরচ হবে ব্যাপারটা কোথাও কোথাও এরকম হচ্ছে যে তাকে খোপা চুল দেখাতে হচ্ছে তারপর তার দেহ দেখাতে হচ্ছে হাত পা দেখাতে হচ্ছে তাকে হাটানো হচ্ছে হাটের গতি কতটুকু সব মিলে তারা মনে করছে তার সর্বাঙ্গ আমরা দেখব তার শারীরিক অবস্থাটা আমরা দেখব। এই শারীরিক অবস্থাটা দেখে তো বাড়িতে গিয়ে পুরুষের সামনে বিবরণ দিবে যখনই পুরুষের সামনে বিবরণ দিবে तक अन पोषण मारा महिला एक जो महिला ढेके रखा अंग गुलते बैठके महिला महिला के, ना। के, ना। के, के नान भाव देखे जाए পিতা সমাজকে সচেতন হওয়া তারা যদি সচেতন না হওয়া যদি আমরা যদিও ধর্মিকতার কথা বলি মেয়ের বাবা এখনো আমাদের সমাজে জিম্মিম আমরা যদিও দিন কথা বলি যেখানে একটু আগে কথা হচ্ছিল আরো হয়তো আবার আসবে যে বিবাহের ক্ষেত্রে মেয়ের পিতার কোন অর্থনৈতিক দায় ভাই নেই খাওয়ানোর কোন জিম্মাদ মেয়ের পিতা মাসরিয়া মানতে চাইলেও তিনি জিম্মু হয়ে যান মেয়ের বিয়ে হবে না এই আমাদের অনুরোধ হলো যে সবাই আমরা এই কুসংস্কার থেকে বেরোতে মেয়ের পিতার চেয়েও দায়িত্ব হলো ছেলের পিতার এলাকার আলিমুলামা আমরা বেরোতে পারবো নইলে যার মেয়ে রয়েছে তিনি জিম্মি হয়ে যান তার বাড়িতে দশজন দেখতে আসবে যদি তিনি বলেন না শরিয়া এটা খাওয়ানো তাই তো তিনি মেয়ের বিয়ে হবেনা তো এই জন্য ব্যাপারে অন্যান্য সবাইকে মসজিদের ইমামদেরকে আলেমদেরকে শিক্ষিত মানুষকে সবাইকে সচেতন হতে হবে এই জুলুম এবং কুসংস্কার থেকে নিপীড়ন থেকে যা দেখেছে দেখেছে এখন আলোচনা হবে টাকার যেটাকে আমরা যৌতুক বলছি ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু দর্শক মেয়ে দেখা বিয়ে করাতে চান আপনার ছেলেকে অবশ্যই ইসলাম বলেছে মেয়েকে দেখুন কিন্তু দেখবে কে যে বিবাহের প্রাপ্তি যে ছেলে বিবাহ করবে সেই ছেলেই দেখবে যতক্ষণ পর্যন্ত ছেলে বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েটি ছেলের বাবার জন্য হা দেখা দেওয়া সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি এই নীতি অবলম্বন না করি তাহলে এক প্রকারের প্রদর্শনী হয়ে যাচ্ছে যা জাহেলি প্রদর্শনী এমনটি হয়ে যাচ্ছে সম্পূর্ণ গর্ভিত অপরাধ এটি হয়ে যাচ্ছে কুসংস্কার এর মধ্য দিয়ে সমাজটা বেহায়াপনার দিকে দাবিত হবে নতুবা আমাদেরকে ধ্বংসের দিকে চলে যেতে হবে সুদী দর্শন এই পথ রুদ্ধ করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা যদি সবাই সচেতন হয়ে যাই এবং ইসলামের রীতিতে ফিরে আসি তাহলে এই আধুনিক বা নব্য জাহিলিয়াত আমাদেরকে গ্রাস করতে পারবে না আসুন সচেতন হই পরস্পরে আমরা সহায়তা করি তবেই عمد الشماج هو بي عدو الشماج الله رب العالمين عمد الشكر لك توفل دنكرون آمين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्न्य गुनावलान माना दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेल्टी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 জাহাঙ্গীর আলম जीवन बाट्टा ज्ञान गर्भ आलोचनार मंच कल रत साढ़े ना पुन सम्प्रचार सकाल आठ टाइम टी